ওখানে আর রাত্রে দুইটা বাজে কে আসবে। সারা রাত্রি সেখানে দাঁড়িয়েছিলাম আরো চারবার জন্য আপনার চাকা আছে দেখি এটাও নাই এটাও চালানোর মতো না ওখান থেকে সকাল বেলায় ছয়টা পনেরো ছয়টার দিকে পনেরো কিলোমিটার দূরে এই চাকা নিয়ে তারপরে সব দোকানপাট বন্ধ ওইখান থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে অনেক রিকুয়েস্ট করে লোকটাকে নিয়ে আসছি ওই চাকা ঠিক করার পরে হুডা দিয়ে আবার ওখানে নিয়ে গেছে ওখান থেকে চাকা লাগানোর পরে তারপরে বের হয়েছি আস্তে আস্তে আর জমার কুদবা পাইনি তো দেখতেছি পরিস্থিতি ভালো না মনির ভাইকে ফোন দিয়েছিলাম তিনি খুদ্ দিয়েছেন যাই হোক তিনি খুব আলোচনা করেছিলেন একটি বিষয়ে আপনাদের মনে আছে কিনা বলছেন কোরআন তালাবাদ করতে হবে বলেছিলেন কোরআনে অনুবাদ করতে হবে বলেছিলেন স্টার্ট করেছি অতএব মনে করতে হবে এটা আল্লাহর পক্ষতে একটা নেয়ামত আপনি যদি গজব মনে করেন তাহলে আপনার দ্বারা কোনো ফায়দা হবে না কোরআন দ্বারা আপনার কোনো সংশোধন আসবে না এই কোরআন আপনার কোন উপকার যদি আপনি জামেলা মনে করেন যাই হোক আমরা অবশ্যই দরুদুলাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওর উপরে আল্লাহম আলহি আল্লাহমারিক আলহি আজকে আলোচনা করব সুরা কফ ছয়ত্রিশ এই যে আলোচনা গুলো আসছে বলছেন আল্লাহ বলছেন আমি তাদের পূর্বে আরো অনেক প্রজন্ম प्रजन्मर पर प्रजन्म आसेट प्रजन्म आस पे प्रजन्म आसम पर्त चलते ही आल्ला कत प्रजन्म के ध्वस कर दिए कबला पूर्वे प्रजन्म छोड़ो मीन कर नीन होम तीन असाधु साधी मान शक्तिशाली असाधु यार बेसि शक्तिशाली बुझानों शब्द गुवहार मीन होम আমি কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা তাদের চাইতে পূর্বে যারা ছিল তারা আরও বেশি শক্তিশালী ছিল সুতরাং এই শক্তিশালীদেরকে আমি যখন ধ্বংস করে দিয়েছি তাদের জন্য আমার কোনো কষ্টই হবে না তাহলে এটাই বলছেন ওয়াকাম মিন আহমিন আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল আসাধ্য মিন হোম বাদশান যারা পাকড়ের দিক থেকে বা শক্তির দিক থেকে मण करत आल्ला फानबूल मानुषुल जो ध्वस कर दिए जर को न सब निश्चि शक्ति ध्वस कर तरफ पलायन जगह तरफ पलायन स्थल छो त पालाते आल्ला আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি এই যে কথাগুলো এই আলোচনাগুলো এর মধ্যে রয়েছে উপদেশ কার জন্য উপদেশ লিমানা কোন মানুষ আছে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 আপনার সুরা লোকমানে আলোচনা করতে গিয়ে লোকমান আলী সালাম তিনি ওই তার মণি বলছি তুমি যে জ্ঞানী মানুষ তোমাকে পরীক্ষা করব। তিনি দুইটা খাসি নিয়ে এসেছিলেন বকরি পরে বললেন যে লোকমান তুমি এই একটা বকরি দুইটা বকরি নিলাম এই বকরি থেকে তুমি এই বকরির উৎকৃষ্ট জিনিসটা বের করে নিয়ে আস লোকমান জবাই করলেন জবাই করে দুইটা জিনিস নিয়ে আসলেন একটা জিহ্বা আরেকটা কি অন্তর মানে হৃৎপিণ্ড যেটা কল্প বলে আমরা এটা বের করে নিয়ে আসলেন তারপরে আবার বলেন এবার এটা জবাই করবাই করলেন জবাই করে আবার ওই একই জিহবার হৃৎপিণ্ড নিয়ে আসলেন লোকমান হাকিমের মনিপ বললো আমি তো তোমাকে অনেক জ্ঞান করতাম তুমি তো তো বোকা না বোকার কি হলো তিনি বললেন একজন মানুষের এই দুটি জিনিসের মাধ্যম বেশি উৎকৃষ্ট হতে পারে আবার এই দুটি জিনিসের কারণে সে নিকিষ্ট হয়ে যেতে পারে জিহিবা দিয়ে মানুষ কত অন্যায় কাজ করে আর জন্য জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে মানে খাবারের জিহিবার জিহ্বা টেস্ট নেই ঠিক না জিহিবা থাকলে সাপ নিতে পারবেন না থাকলে নিতে পারবেন না অতএব এটা এটা দিয়ে আপনি হারাম উপায়ে উপর্জিত খাবার খাবেন টেস্টটা লাগবে কোথায় জিহিবাতে আবার अपनारिहबा दिए खराब खराब कथा बुतरा ये निकृष्ट एक जिनिस आर ए जिहब्बा दिए हालाल जिनिस खावा आर सुंदर सुंदर भलो भलो कथा मानुष्टी कथा मानस कल्याण कथा बिहिबा दिए आर अंतर अंतर, अंतर दिए खराब जिस भाई आर भलो जिनि की भावा जाए सूतरा विश्व हादिस अल्लामी बोलान मानुष्य गोटा शर मध्य एक माँसर टुकराज আল্লাহ মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের পিণ্ড আছে যদি আর যদি শুনে রাখো আর কিছুই নয় এটা হলো মানুষের হৃদয় সম্মানিত উপস্থিতি কল্প ছাড়া কোন মানুষ নাই প্রমাণ হলো একটা ছাগলেরও কি হৃদপিণ্ড আছে ঠিক না তাহলে আল্লাহ বললেন এর মধ্যে উপদেশ রয়েছে যার অন্তর আছে মুফাসরিনে কেরাম বলছে অন্তর তো সবারই আছে কিন্তু সকলের অন্তর সজাগ নয় সকলের অন্তর সচেতন নয় আমরা তো কত অন্তরের লোকই আছি, কিন্তু ভালো হৃদয় কয় জনে তারপরে আবার কোন কোনো মুফাসরিনে কেরাম বলছে এই কলবের দ্বারা বোঝানো হয়েছে হায়াত যার হায়াত আছে সেই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 এরকম যাদের হৃদয় তারাই কেবল মাত্র এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে তারপরে আল্লাহ বলছেন আমি আসমান সমূহ আর জমিনকে অবশ্যই সৃষ্টি করেছি ওমা বাইনা হুমা শুধু আসমান আর জমিন সৃষ্টি করি নাই এর মাঝখানে যত কিছু আছে সব কিছু কে আমি আল্লাহ সৃষ্টি করেছি কতক্ষণে আল্লাহ বলে আল্লাহ কারিমে বলেছেন কুন ফয়া কুন আর হয়ে যায় এখানে বলেন ছয় দিন আল্লাহ যদি বলেন হও আর হয়ে যায় তাহলে ছয় দিন লাগার কথা কেন প্রশ্ন আছে না मुफासिने कमे ये छ्यमे छ्यमे उपदेश देर उपदेश जे महानल्ला टाराला शिक्षा दीचन मानुष देखे धर्य हारा हुआ जब ना आल्ला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 আল্লা হল মানুষের জীবনে সবচাইতে দামি ইবাদত সাহি দিক্রি সলাতের মাধ্যমে আমাকে স্মরণ করব আল্লাহ বলছেন ওয়াল্লা একবার সলাতের ব্যাপারে বলেছেন সবচাইতে বড়ির হলো জিকির আর কোন জিকির নাই আল্লাহ তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে মাধ্যমে তাহলে সবচেয়ে বড় জিকির আর সবচাইতে বড় আল্লাহকে স্মরণ করার মাধ্যম হলো সরাত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 পরিস্থিতি মোকাবেলা করতে হবে আল্লাহর সাহায্যের মাধ্যমে কিন্তু আপনি আগে বিচলিত হয়ে আছেন। এইটা উপস্থিতি বলছিলাম আল্লাহ এখানে বলছেন ছয় দিনে আমি আসমান জমিন সৃষ্টি করেছি শুধু আসমান জমিন সৃষ্টি করি নাই এর যা আছে সবকিছুকে সৃষ্টি করতে আমি ছয় দিন সময় নিয়েছি মুফাসিনে কেরাম বলছেন কি এটা ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ এক কথা সব সৃষ্টি করতে পারেন সে আল্লাহ সময় নিলেন মানুষকে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন এই যে আমি এত কিছু সৃষ্টি করলাম ওমা মাসানা মিল্লুকুপ অথচ আমাকে কোন ধরনের ক্লান্তি স্পর্শ করে নাই টায়ার্ড হয়ে যায় ওখান থেকে এসে এখন অসুস্থ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি অসুস্থ শরীর নিয়ে দুই ঘন্টা কথা বলেছি রাত্রেবেলা ঘুমাতে পারি নাই এই আসলাম এ থেকেই শরীর ব্যথা করছি কত দুর্বল আমরা কত দুর্বল আল্লাহ এগুলো সৃষ্টি করে মানুষকে পার্থক্য বুঝালেন বান্দা তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো এত বিশাল এটা সৃষ্টি করতে গিয়ে আমি একটুও সামান্যতম ন্যূনতম ক্লান্তি স্পর্শ করতে পারে নাই তিনি হলেন মহান সত্তা আর আমরা কিরকম না ফরমান এরকম মহান সত্তাকে বাদ দিয়ে আমরা আল্লাহর সৃষ্টির কাছে গিয়ে সাহায্য চাই আল্লাহ এটাই মানুষকে শিক্ষা দিচ্ছেন এখানে তারপর আল্লাহ বলছেন রাত্রির এক অংশে তাসবি পাঠ করো তারা যা বলে এই বের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো তারা অনেকে অনেক কিছু বলতে পারে আমাদেরকে অনেক সময় অনেক বলে আপনাদের গেছে আলোচনা নেটে গেলে মাঝে মাঝে কমেন্টসগুলো চেক করি অনেক বেশিরভাগ সময় চেক করি না কারণ এখানে অনেক রকমের মন্তব্য দেয় অনেকে গালি গালাস করে আবার কোনো একটা ভালো কথা এটা আমাদের কথা না হোক এখানে খারাপের কোনো লেসমাত্র নাই অত সেখানে আনলাইক দিয়েছে আনলাইক দেয় তা আমি দেখি এগুলো কোন পাগল নিজে তো খারাপ কমেন্টস করেই তো বলছিলাম এই যে এই কথাগুলো শুধু আমাদের ক্ষেত্রে নয় রসুল পাগল বলছিল বলে নাই মেন্টাল বলেছিল পাগল বলেছিল বিভিন্ন রকমের খারাপ কথা বলে তুমি ধৈর্য ধারণ করো আর কি করবা তুমি প্রশংসার সাথে তোমার প্রতিপালকের তাজবি পাঠ করো কখন করবা সময়টা কখন তাসবি বলতে কি বসরিনে কেরাম বলছে এই যে সূর্য উদিত হওয়ার পূর্বে আর অস্তমিত যাওয়ার পরে বলছে এটাকে উদ্দেশ্য হলো সলাদ বুকারি হাদিসে এসেছে রসুল বলছেন তোমরা ফজরের সলাদ আর আসরের সলাদ এ দুটিকে গুরুত্ব দেও হেফাজত করো তারপরে এই আয় তেলাওয়াত করেছিলেন অন্যত্র বলে হাদিসে এসেছে এটার মানে হলো সুবাহ আল্লাহান আল্লাহ তসবি পাঠ করা হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর এই সুভানদি পাঠ করে একশো বার তার গুণা যদি সমুদ্রের তরঙ্গ মালার সমান হয়ে থাকে মোহান আল্লাহ ক্ষমা করে দেন সম্মানিত উপস্থিতি তাই ও এর তাসবিটাও হতে পারে তারপর আল্লাহ বলছেন তুমি তোমার রবের জন্য আবার তাজবি পাঠ কর আবার এই সুজুদ অর্থাৎ সেজদার পরে এখানে সুজুদ বলতে সলাতকে বোঝানো হয়েছে সলাতের পরেও তুমি তোমার রবের তাজগী পাঠ কর কখন কখন রাত্রের একাংশে মানে এটা তাহাজের সলাৎ রাত্রের একাংশে আর সলাতের পরে সলাতের পরে কি পড়বেন সুবাহ সুবাহান যারা পড়বে এই হাদিসের এটা মুসলিমের হাদিস বলা হয়েছে এটা যারা পাঠ করবে তাদেরও পূর্বের সঙ্গীরা ক্ষমা করে দিবেন আর এই যে রাত্রের এক অংশে তুমি তোমার রবের তাস করো এটা অর্থ হলো তাহাজ রসুল বলছেন সবচেয়ে মর্যাদাবান সলাত হলো তাহাজ নবীর জন্য তাহাজ ওয়াজিব ছিল আল্লাহ বলছেন ক্তি কুমিল্লা কলিলা কম দাঁড়াও রাতের কিছু অংশেহু কুসমিনা অর্ধেক অথবা তার চেয়ে একটু কম রাত্রে উঠো তুমি অনেক গুরুত্ব আছে মাঝে মাঝে পড়ি কিন্তু প্রতিদিন পরা যায় না পড়তে পারি না হঠাৎ হঠাৎ পড়া হয় তাও এটি না। যারা নিয়মিত তাহাজ পরে তাদের উপর আল্লাহর একটা বিশেষ রমত আছে যারা পড়ে তারা বুঝতে পারে তাদের অন্তরে থাকে একটা প্রশান্তি সুতরাং হুজুর পাঁচ করতে পারি না আবার তাহাজ সপ্তাহে একদিন জুমার আদায় করি এতেই কষ্ট হয় পাঁচক্ত তো পড়তে পারি না আবার তাহাজের কথা বলছেন পাঁচক্ত সলাত তো ফরস এটা হচ্ছে নফল আপনি পড়লে পড়তে পারে না পড়লে না কিন্তু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 এটাকে কি বলা হয় বলেন তো ওভার টাইম এটা হল ওভার টাইম এর আমল তার কি ওভার টাইম আমল যে ব্যক্তি আরো অতিরিক্ত করল সেই ব্যক্তি অতিরিক্ত বেতন পাবে অবশ্যই সুতরাং যে ব্যক্তি বিশ হাজার টাকা বেতন পায় আট ঘন্টা ডিউটি করে সে অতিরিক্ত করে না আর যে ব্যক্তি আট ঘন্টা ডিউটি করার পরে আরো পাঁচ ঘন্টা ডিউটি করে ওই ব্যক্তি বেতন পাবে মিনিমাম তিরিশ হাজার টাকা এখন তার চেয়ে ভালো পজিশন স্বাভাবিক ভাবে অবশ্যই অবশ্যই দিবেন এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ সু যেন আমাদের সকলকে সেই সামর্থ্য দান করুক তাহাজ আদায়ের জন্য আমি চেষ্টা করবেন এই সলাত আদায় করার জন্য যেদিন আহ্বানকারীদের মধ্য থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে নিকটবর্তী সময়ে নিকটের অতি নিকটবর্তী হয়ে অর্থাৎ কাছে থেকে क्या दिनेर दी दिन डाक दीबाद शब्द बिकट शब्द मान कि बारिंग फुतकार देवर समय शब्द होट शब्दे कथा केल्ला সেদিন তারা শ্রবণ করতে পারবে সত্য সত্যিকর হবে কত ভয়ানক আল্লাহ বলছেন মানুষেরা তোমাদের রবকে ভয় করিম নিশ্চয়ই ক্যামতের আল্লা তারপর আমি শুধু অনুবোধ করে যাচ্ছি আয়াত বলছি না সেদিন দেখতে পারবে ওখানে দেখবে কেয়ামতটাকে দেখবে তারাও নাগিয়া মুরজিয়াত মানে হলো যে নারী তার সন্তানকে দুধ খাওয়ায় এরকম নারী তার সন্তানকে ফেলে রাস্তায় ফেলে দৌড়াবে তারপরে বলছেন যে গর্বধারিণী নারী যার পেড়ে বাচ্চা আছে গর্ভবতী নারী সে তার গর্বের সন্তানকে ভূমিষ্ঠ করে ফেলে দৌড়াবে সাথে সাথে ভূমিষ্ঠ হয়ে যাবে এরকম অবস্থা দেখে তারপালা বলছেন তাদেরকে দেখবে দেখে মনে হবে তারা পাগল মাতাল ও তারা পাগল নয় তাদেরকে দেখে মনে হবে তারা পাগল আসলে কি তারা পাগল নয় এখানে তাফসিরে এসেছে বলছেন কেমতের দিন এই প্রকম্পনে এই কঠিন অবস্থার আলোকে মানুষের ভয় মানুষের আতঙ্ক এতই বৃদ্ধি পাবে তাদের আতঙ্কটা এরকম উঁচু পর্যায়ে যাবে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 যে দশ বছরের বারো বছর একটা বালক বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করোনা আমিন বলছিলাম তারা করবে আওয়াজ একটা শব্দ সত্য সত্যই ওইটা কি হলো পুনরুত্থিত হওয়ার দিবস বের হওয়ার দিবস অর্থাৎ খবর থেকে বের হওয়ার দিবস ওই দিন এবারে কি বের হবে তারা মারা যাওয়ার পরে কি করবে তাদের কাছ থেকে জমিন বিদর্ণ হয়ে যাবে তাদের কাছ থেকে জমিন বিদীর্ণ হয়ে যাবে শিরোয়া তারা দিক বিদিক ছুটাছুটি করবে কোথায় পালাবে এমন জ্ঞান একত্রিত হওয়ার জায়গা এটা একত্রিত হওয়া আলাইনাস এই যে একত্রিত করা সমাবেশে ঐক্যবদ্ধ হওয়া এক জায়গায় হওয়া এক জায়গায় করা এটা আমার জন্য কোনো কঠিন বিষয় নয় বরঞ্চ এটা হলো একটা জিনিস আমার জন্য আল্লাহ বলছেন সকলকে আবার করা, আবার জীবিত করা এটা আমার কাছে কঠিন কোন বিষয় নয় অত্যন্ত সহজ একটা বিষয় সামান্য মামুলি ব্যাপার নর্মাল জিনিস না আল্লাহ বলছে বলছেন তারা যা বলে এটা আমি জানি তোমাকে তারা কি বলে এটা আমাকে বলার দরকার নাই আমি জানছি না এবার আল্লাহ নবীকে উপদেশ দিচ্ছেন খেয়াল করেন আল্লাহ কি বলছেন গুরুত্বপূর্ণ আয়াত ওমা আন্তা আলাইহিন তুমি নও तर जोर जबरदस्ती रबी तुम्हें मानुष्ट के जोर जबरदस्ती प्रयोग दिन तो तुम्हें तरह जो जबरदस्ती करा सूतरा प्रमाण है जो कर इस्लाम ব্যাপার। নাও জোর করে ইসলামের মধ্যে ঢুকানো দরকার নাই তুমি কি করবা তোমার দায়িত্ব কি আলমদের দায়িত্ব কি মানুষকে কি দিয়ে দাওয়াত দিবেন দাওয়াত চাষকে দিবেন বলছে ফাদ তুমি তাদেরকে উপদেশ দাও কোরআনের মাধ্যমে সবচাইতে বড় মাধ্যম কোরআন অন্য কোনো পথ অন্য কোনো মতো বইয়ের মাধ্যমে যেটা রসুল থেকে প্রমাণিত নয় সেই রকম বইয়ের মাধ্যমে দাওয়াত দেওয়া হারাম হাদিসটা কোরআনের বাহিরে না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 যে ব্যক্তি আল্লাহর ধমককে ভয় পায় আল্লাহ নিষেধ করেছেন সতর্ক করেছেন এটাকে যে ভয় পায় তারে তুমি উপদেশ দাও যে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না মূল্যায়ন করে না তারা দেওয়া দরকার নেই আর কি দিয়ে দিবা কোরআন দিয়ে দিবা সুতরাং তুমি তাদের উপরে জোর জবরদস্তিকারী নাও জোর করে তাদের তামের মধ্যে ঢুকাইবা তোমার দায়িত্ব হলো যে আল্লাহরে ভয় করে তাকে কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দাও এটা হলো তোমার দায়িত্ব সম্মানিত উপস্থিতি আমাদের এই কফের আলোচনা আজকে শেষ এখানে আয়াত আছে পঁয়তাল্লিশটি আমরা ইনশাল্লা নেক্সট টাইমে আগামী সপ্তাহে চেষ্টা করব থাকবো না হয়তো বা ইনশাল্লাহ আমি বাড়িতে যাব তো আপনারা নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ চেষ্টা করব এই সুরা কফ থেকে প্রশ্ন করার জন্য দুই ভাইয়ের পুরস্কার এখন আমার কাছে আছে। সাইবুর ভাইয়ের পুরস্কার আর মারুফ হোসেন বাচ্চু ভাইয়ের পুরস্কার আমার কাছে এখনও আছে দেওয়া হয় নাই মানে ওনারা নেন নাই ওই দিন ছিলেন না পরে আরাম ভুলে গেছিলাম আছে দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সুরা কফের আলোচনা শেষ হয়ে গেছে এখান থেকে আমরা কিছু প্রশ্ন করব। এবার হার্ড কোয়েশ্চিন হবে এরা কে তো লিখছেন কতটুকু মন থেকে লেখছেন জেনে লিখছেন আবার অনেকে হয়তো বা কারো কাছে দেখে লিখছেন এখন সামনে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। উত্তর দিবেন দাঁড়িয়ে বা বসে হোক तबीम सहजक्र बोलते प्रश्न उत्तर कीगजा दिए दीब इे आपके आसते हो अल्लाह सकल के तहिग्दान कर अनुवादना शेष कर दीची आल्ला ते पूर्वे कत प्रजन्म के ध्वस कर दिए जरा तरफ चाहते अदिक शक्तिशाली पकड़ाव करार दिक्थ তারা দেশ বিদেশ চষে কোনো পলায়নের জায়গা ছিল নিশ্চয় এর মধ্যে উপদেশ রয়েছে যার রয়েছে হৃদয় তার জন্য আওয়াল কাসম আবাহুয়া শাহিদ অথবা যে ব্যক্তি উপস্থিত থেকে শ্রবণ করে তার জন্য এর মধ্যে উপদেশ রয়েছে স্পর্শ করে নাই তারা যা বলে এর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করোকে বলছেন তুমি তোমার রবের প্রসং তাসবি করো প্রশংসার সাথে কখন কবলার তুলু ঈশান্য উদিত হওয়ার পূর্বে এবং অষ্টমিত যাওয়ার পরে তুমি মনোনিবেশ কর শ্রবণ করো মনোযুগের সাথে কি দিনের কথা যেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে মিম্মান করিব খুব নিকুটবর্তী স্থান থেকে খুব কাছে থেকে সেদিন কি হবে সেদিন হওয়ার দিবস ইন্না নিশ্চয় আমি জীবিত করি অনুমিত আমি মৃত্যুদয়ী মারি ওই মাসির আমার দিকেই প্রত্যাবর্তন স্থল ইয়া আনহোম সেদিন তাদের কাছ থেকে জমিন বিদীর্ণ হবে আরত্রিত করা আমার জন্য অত্যন্ত সহজ না তারা যা বলে এর ব্যাপারে আমি অধিক অবগত আছি তারা যা বলে এর ব্যাপারে আমি অধিক অবহিত আছি ওমা আলেহীন और तुम्हें तर जोर जबरदस्तिकारी निल कुरआन मईयाद्यक्ति आल्लामक के भय तुम कुरानर माध्यम उपदेश प्रदान करो योजना सूरा कफर छय्रिस नम्बर आय पैंतालिस नम्बर आय पर्त कुरान् संक्षिप्त तापसि और अनुबाद आल्ला सुबहान का दुआ करी आल्ला सकल के এই আলোচনার পর আমাকে তাহবিক দান করুন আমিন আমাকেও যেন আলোচনা করা এই আলোচনাকে গুরুত্ব দিতে পারি আমন করতে পারি আল্লাহ সুবাহ আমাকেও সেই তাহফিক দান করুন আমিন আল্লাহ সুবাহান আমাদের সকলের জীবনের ছোট বড় যত গুণ আসে আজকের এই আলোচনায় গ্রহণ করার উচিলায় আমাদের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিন আমিন আমাদের এই তাফসির মাহফিলকে আলোচনাকে আল্লাহ সুবাহান ওয়া তালা কবুল করে নিন আমিন যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন বসে আর যারা আলহামদুলিল্লাহ দূর থেকে কষ্ট করে আমাদের এই যাচ্ছেন। আল্লাহ সুবাহ আমিন এবং এগুলোর জন্য কেমতের দিন না কারণে আল্লাহ সুবাহ সেই তিজ দান করুন আমিনুল্লাহ আলমিনা